আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তাল্না এর ঘরে সালাত আদায় করেন আমি এবং একটি ইয়াতিম তাঁর পেছনে দাঁড়ালাম আর উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তাল্না আমাদের পেছনে দাঁড়ালেন